السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী رحمۃ اللہ رضیت বয়ান الاعتقاد اهل السুনال جماعه اهل সুন্নাহ আকীদার বুননা এক کتابের একটা অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়া الشফআতুল্লাতী ادخر لهم حق كما روی في الاخبار আর যে সুপারিশের सुपारिशे सूपारिशी आल्लाबी नबी से जमा गच्छित सम्पद हिसे दिए तरह उन्मतर हक सत्य बोले विश्वास करते हैं जेम भाव विभिन्न हादसे एसा गत पर्व आलोचना कर दर्शक क्योंकि अपना खेलें सूपारिशा जख ईमानदार मध्य अंश जहां नामे प्रवेश करल খারাপ আমল কারণ এমন সময় আল্লাহ তালার পক্ষ থেকে এলহাম হবে সুপারিশ করার জন্য এলহাম হবে তখন নবীরা সুপারিশ করবেন তখন সিদ্দিকরা সুপারিশ করবেন সোলাহা নেককার কার বান্দারা সুপারিশ করবেন কারা কারা সুপারিশ করবেন যত নেককার কারবান্দা সবাই সুপারিশ করতে পারবেন শুধু তথাকথিত এই সমস্ত লোক যারা দরবার খুলে বসেছে বা অলিনের খাতায় নাম লেখিয়েছে তারা মনে করে থাকে এরা নয় বরং প্রত্যেকটি ইমানদারি সুপারিশ করতে পারবে যে জান্নাতে প্রবেশ করেছে সে আল্লাহরী বড়ওয়ালী জান্নাতে প্রবেশ করার কারণে সে তার ভাইদের জন্য তার বন্ধুদের জন্য যারা আত্মীয় স্বজন রয়ে গেছে বা যাদের যাদের পরিস্থিতি আছে তাদের জন্য সে সুপারিশ করে তাদেরকে যাহান্ন থেকে বের করে আনবে শর্ত হচ্ছে যে তাদের মধ্যে ইমান থাকতে হবে তাদের মধ্যে ইমান থাকতে হবে এটা হচ্ছে শর্ত রসুল্লাহ সাল্লাহাম বড় সুপারিশটি করবেন বলে আমরা বলেছি ইতিপূর্বে যে অবশ্যই সাফা তুলজমা রসুল আসলাম করবেন সেটা একমাত্র তারই অধিকার সেটা তিনি করার পর প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের তখন বিচার কার্য হবে বিচার কার্য শুরু হবে সেটা সাফা তুলজমা বা বড় সুপারিশ পরবর্তী যে সুপারিশগুলো এখন পরবর্তী সময় সুপারিশগুলি হবে সেগুলি সবে রসুল আসলাম কিছু করবেন তার বিশেষভাবে তার জন্য কিছু খাস এর বাইরে কিছু আছে সবার জন্য উন্মুক্ত সেই সুপারিশগুলি হবে এর মধ্যে সফর আমরা আলোচনা করেছিলাম যে রসুল্লাহাম বড় সুপারিশটি করবেন দ্বিতীয় আর রসাহাম আর একটি বিশেষ বৈশিষ্ট্য তিনি এমন একটি সুপারিশ করবেন যারা অধিকারী হয়ে গেছে যে তাদের কর্মকাণ্ড এতই খারাপ জাহান যাওয়ার জন্য তারা তো জাহানামে প্রবেশ করেনি জাহানামে প্রায় প্রস্তুত হয়ে রয়েছে এমন অবস্থায় তখন রসুল্লাহলাম তাদেরকে সুপারিশ করবেন যাতে করে জাহান্নামে প্রবেশ না করে তাদের তাদের আমল ভালো বন্ধ দুইটা সমান সমান হয়ে গেছে রসল সুপারিশ কারণে তারা জাহা নামে প্রবেশ করবে না এটাই হচ্ছে ইমাম আলমদের নিকট এটাই হচ্ছে আকিদার একটি অংশ যে এটা করবেন রসোল্লাহ রহমতুল্লাহ আলাই তার তহাবিয়ার আমাদের যে কিতাবিয়ার ব্যাখ্যাতে বলেন যে এই সুপারিশটি রসোল্লাহ সাল আলী আসাল্লাম এর জন্য খাস তিনি তাদের জন্য এই সুপারিশটি করবেন যে তারা যেন জাননাতে জাননাতে জাননা জাহান্ন নামে জান্নাতে যাওয়ার যাওয়ারটি সমান সমান হয়ে গেছে তিনি সুপারিশ করবেন এই সুপারিশটি অনেকটা যেহেতু আল্লাহ তার আহকামুল হাকিমিন সেহেতু তিনি এই তিনি সবকিছু নির্ধারণ করবেন কিন্তু তিনি চান সুপারিশ পছন্দ করেন সেই হিসেবে সুপারিশ তিনি করবেন এর প্রমাণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি কয়েকটি জিনিস যেমন সাল্লাহ আসলাম সেরাতের মধ্যে দোয়া করতেন দোয়া আছে হাদিসে যে তিনি বলবেন সাল্লিম সাল্লিম আল্লাহ তুমি নিরাপত্তা দাও নিরাপত্তা দাও তুমি নিরাপত্তা দেওয়ার কথাটা অনেকটা জাহান্নামে প্রবেশ করে নেওয়ার আগে অর্থাৎ জাহান্নামে প্রবেশ করার আগেই রসোল্লাহ আসালাম তাদের জন্য সুপারিশ করছেন সাইল দোয়া করছেন যাতে করে তারা নিরাপত্তা পায় জাহান নামে তাদেরকে নিয়ে যাওয়া না হয় তাহলে বোঝা গেল যে জাহান্নামে যাওয়ার আগেই তাদের জন্য একটা নার আগে তাদের জন্য একটা সুপারিশ হয়ে যাবে যাতে করে তাদের আমল সমান সমান হয়ে গেছে তারা জন্য জাননাতে জান্নাতে প্রবেশ করে লে আহ কাবা লে আহ কাবাই উম্মতি আমার সুপারিশ থাকবে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনা করেছে তাদের জন্য তিনি সেটাকে সবাই রেখে দিয়েছেন এ কবিরা ধরন বিভিন্ন রকম হতে পারে যে কেউ কেউ জাননাতে প্রবেশ করে জাননাতে প্রবেশ করার আগে আটকা পড়েছে কেউ বা জাননাতে প্রবেশ করার আগে সমান সমান হয়ে গেছে কেউ কেউ জাহান্নামে প্রবেশ করে ফেলেছে এরকম অবস্থায় তাদের জন্য রসল্লাহ সালামের সুপারিশ হবে বলে সরাসরি নসান হাদিস পাওয়া যাচ্ছে হাদিস পাওয়া যাচ্ছে এজন্য এই সুপারিশটা অবশ্যই সাব্যস্ত করতে হবে যে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আসলাম তাদের জন্য সুপারিশ করবেন এর মধ্যে এমন লোকদের জন্য তিনি সুপারিশ করবেন রসুল্লাহ আসলাম যারা হাদিসে এসেছে অঙ্গার হয়ে গেছে এমন লোকদের জন্য রসুল্লাহ সুপারিশ করে জাহান্ন থেকে তাদেরকে বের করে আনবেন তাদেরকে বলা হয় জাহান্নামি ইয়ুন কোনো বর্ণা ও তাকাউর রহমান বিভিন্ন বর্ণা এদেরকেও রসুল্লাহ সাল্লা সুপারিশ করবেন এদের জন্য কারণ তারা আহরুল কাবা এর কবিরা কবিরা গুনার অধিকারী এই জায়গাতে এসে খাওয়ারেজ এবং ময়তাজেলা এরা বিরোধিতা করেছে এরা বলেছে না রসুল্লাহ আসলাম সুপারিশ করবেন না কার সুপারিশ করাটা অন্যায় হবে কারণ তারা অপরাধ করেছে অপরাধের শাস্তি হওয়া উচিত ইত্যাদি তাদের সমস্ত ধারণা তারা সেটা ব্যক্ত করেছে কিন্তু কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় যে সুপারিশ রসুল্লাম করবেন এবং আল্লাহ তালা সুপারিশ কবুল করবেন সুপারিশ করাটা দোষের কিছু নয় জন্য কারণ তিনি তার বন্দা যাকে ইচ্ছে তাই ক্ষমা করবেন যাকে ইচ্ছে তাকে শাস্তি দেবেন ইনতোয়ার দিব হুম ফাই ইন্নমাই বাদুক ওয়াইনতার ফুম ফাই ইন্াল আজিজুল হাকিম এটা হচ্ছে আল্লাহ তালা তিনি চান বন্দা তার কাছে কেউ সুপারিশ করুক তিনি পছন্দ করেন সেই সুপারিশটা করবে যদি ইমানদার ইমানদারের জন্য সুপারিশ করবেন ইমানদাররা ইমানদার জন্য সুপারিশ করবে এটাই আল্লাহ তালা চেয়েছেন এই জন্য যেখানে ফামা তানফাহ শাহীন বলা হয়েছে যে সুপারিশ তাদের কোন কাজে আবেিনের অর্থ হচ্ছে তাদের যদি ইমানদার না হয় তাহলে কোনো সুপারিশ তাদের জন্য কোনো কাজে আসবে না কিন্তু ইমানদার হলে সুপারিশ হওয়াটাই আল্লাহ তারা চাইবেন এবং হলে এটা শাস্তি না দেয়াটা এটা আল্লাহতার পক্ষ থেকে বিরাট বধান্যতা সে বধান্যতার কারণে তাদের উপর শাস্তি হবে না কিন্তু এর অর্থ এই নয় তাদেরকে সমান দেয়াটা বাধ্যতামূলক যেটা এই জেলা বলে থাকে অথবা যেটা খাওয়ার জেলা বলে থাকে তাদের জন্য শাস্তি বাধ্যতামূলক হতে হবে তা তারা তো অন্যায় করেছে কিন্তু আল্লাহ তালা তার বন্ধার ব্যাপারে তিনি যতটুকু তিনি পাকড়াও করবেন এবারে অন্যের কারো কিছু বলার নেই কারণ তিনি হচ্ছেন ফাহিমা ইউরিদ তিনি যা ইচ্ছে তা করার অধিকারী হদি সেরস রসুল্লাহ ইসলাম বলেছেন যে ইন্নাসাফা তোমাল কিয়ম আল্লাহ আহুল কাবাইমুল উমাতি নিঃসন্দেহে আমার সুপারিশ থাকবে কে আমতের দিন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনা করেছে বললাম যে আল্লাহ রসুল সুপারিশ আমার কাবাই গুনা ধারীদের জন্য আমার সুপারিশ থাকবে মনুরুবা আবদুল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম বলেছেন তুবাইনে সাফা খুলনেসিল্ ফু সফা আকফা আতারও নহারিল রসুল্লা বলেছেন আমাকে দুইটি জিনিসের মধ্যে অপশান দেওয়া হয়েছে একটি হচ্ছে আমার মতো অর্ধেক জানাতে প্রবেশ করবে অথবা সুপারিশ কোনটা আমি গ্রহণ করব আমি এখতিয়ার করেছি সুপারিশকে যাতে এটা ব্যাপক হয় এবং এটা যথেষ্ট হয় সবাইকে আমি জানাতে নিতে পারি আর তারাও নাহা তোমরা কি মনে করছো এটা শুধু মোত্তাক্ষিদের জন্য আমি সুপারিশ করবো লা কখনো নয় বলা কিনাহা লিল মুতাল আল খত্তাউন তারা তো निजे पोकिल गुणागार ए सुपारिष्ट होने खातेमरानबी सलम खान्ल সুপারিশের মাধ্যমে ইউসম্মা জাহান্ন যাদেরকে জাহান্নামী বলা হবে অন্য হাদি শেষ রসুল্লাহ সাল্লাম বলেছেন জাহান্নাম বাসীরা যারা জাহান্নামের মূল অধিবাসীরা বেদুন বিহীন তবে যা এমন কিছু লোক থাকবে যাদেরকে তাদের গুণার অপরাধের কারণে আগুন পেয়ে বসেছে আল্লাহ তাদেরকে এমন মৃত্যু দিবেন কষ্টের মধ্যে অতശ്ചখানে এক দnone মৃত্যুদেরকে পেয়ে বসবে হাততাই যকানু ফাহমান তারপর যখন কায়লা হয়ে যাবে উযিনা বিশফাত সুবেরেশের অনুমতি দেয়া হবে ফজি আবিহিম দবায়রা দবায় তখন তাদেরকে নিয়া শহরে চাকেচাক ফাবাত্তু আলা আনহাল জান্নাহ ফেলা হবে তাদেরকে জাহান্নামের নহর জান্নাতের নহর মধ্যে ফেলা হবে তুম্মা ক্বিলা ইয়া আহাল জান্নাহ এবং তারপর তারা জাগ্রত হয়ে তাদের এমন ভাবে জেগে উঠবে যেমন ভাবে গাছা জেগে উঠে মাটি থেকে এরকম ভাবে তারা বড় হতে তারা বাড়তে থাকবে রসুল্লাহ আসলাম বুঝাইতে চাইলেন যে রসুল্লাহম এটাই বুঝাতে চাইলেন যে উম্মতের কবিরা গুণাগারীদের জন্য আল্লা কাছে রসুলের কাছে সুপারিশের অর্থ সিরিক করা কারণ তিনি কিছু কিছু মালিক নয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না তারপরে অন্য একাদেশে আসছে যে হাতটাই যা খালসল নার إيمان دار غنجا خون جهانم تاك مكتبابه فوالذي نفسي بياد إمامكم من أحدين بأشد مراشدان لله في استغسائل حق من المؤمنين لله يوم القيام لأخوانهم الذين في النار الله شفت کره بلتشي تما আরিফতম তখন তাদেরকে বলা হবে তোমার তাদের মধ্যে যাদেরকে তুমি চিনতে বের করে নিয়ে আসার সুরায় তাদের সুরা মুখ মুখমন্ডল जहां नाम जहां नाम जर अर्धुर अर्धक पर्त शा पिंडल अर्धे पर्त आगुने खेल फेलेसे अथवा कारो पे खे फे तुम राई তাদের হাটু পর্যন্ত গোড়ালি পর্যন্ত তারপর বলা হবে রব্বানা মা বাকিয়া ফিহা আহাদ মিম্মান আমার তানা বিহি তখন তারা বলবে আল্লাহ যে আমাদের রব যাদের নির্দেশ দিয়েছেন তাদের কেউ আর বাকি নেই তোহা আল্লাহ বলবেন এর যে ফামান ওয়াজাততুম ফি কলবিহি মিসকাল দিনার মিন খরচ মিন খায়র ফাখরিজহু যাও তাদের অন্তর যার অন্তরের ভিতরে এক রাই এক দিনার পরিমাণ ঈমান তুমি পাও কলান তুমি পাও তোমরা পাও তাদেরকে বের করে নিয়ে আসো ফায়ুখরিজুনা খালকান কাসীরা তোমরা অনেক লোকদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে সুমায় কউলুন তারপর তারা বলবে রব্বানা লান নাজির সুময় ও কাল একুল আল্লাহ তখন বলবেন যাও দেখো না তারা বিরাট সংখ্যক লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে সুমায় খুল তারপর বলবেন রব্বানা তারা বলবে ইমান দাররা বলবে রব্বানা আলম নদার ফিহাম ইমান আমারতানা আহাদান যাদের বিভাবে নির্দেশ দিয়েছেন তারা কাউকে আমরা ছাড়িনি সুমায় খুল তখন আল্লাহ কমান ওয়ুম ফি কালবিহি মিসকাল রেজু যার অন্তর তোমরা একেবারে বিপড়া পরিমাণ কোন কোন কিছু পাও একটু বিপড়া পরিমাণ কোনো কল্যাণ পাও তাকেও তোমরা জাহার নাম থেকে অর্থাৎ ইমান পা তাকে তোমরা জাহার্নাম থেকে বের করে নিয়ে আসো পয়ু না খালকান ক্যাথিওরান তো এভাবে এভাবে অনেককেই বের করে নিয়ে আসবে সুমে করুন রব্বানা আলম নাদার ফি আহাদান হিয়া আমাদের রব আমরা এখানে কাউকে আর ছাইনি। আমার এই কথা বিশ্বাস না এ আটটা পড়ো ইন আল্লাহ ওয়ুসানা আল্লাহ তালা কারো দাররা পরিমান কারো আমল করে না যেহেতু তার সামান্য ইমান আছে এই জন্য তাকে অবশ্যই আল্লাহ তালা তার তার প্রতিবিধান করবেন তাকে ভালো ব্যবস্থাপনা করবেন বের করে নিয়ে আসেন থেকে ওই ত্যা হাসানা তাই উদয়ার ফা যদি কারো একটু হাসানা থাকে আল্লাহকে বহুগুণ বর্ধিত করবেন ওই ইউমিল্লাধুন ওয়াজিমা তার পক্ষ থেকে বড় ধরনের সব তাকে দিবেন আল্লাহ তালা ঘোষণা করেছেন তখন আল্লাহ তালা বলবেন ফাইকুল্লা হাসদাল্লা আল্লাহ তালা তখন বলবেন শফরহাতিল মেলায় আল্লা তিনি যাহার নাম থেকে এক কবজা নিবেন এক মুষ্টি তিনি নিবেন হা তখন সেখান থেকে তিনি ফৈয়ুজু মিন হা তিনি বের করে সেখান থেকে এমন লোকদের আনবেন যারা কোন তারা হয়ে গেছে কয়লাট অঙ্গার ফিউল কি জানা জান্নাতের মুখের মধ্যে যে নালা থাকবে সেখানে তাদেরকে সেখানে ফেলা হবে হায়াত যেই নাহারটাকে বলা হয় নাহারুল হায়াত অর্থাৎ জীবন জীবনে জীবন জীবন নদী বলা হবে নাহরুল হায়াত সেখানে ফেরার পরে ফয়াখ্রুজু নাকুর হাব্বা তুমিন হামিলি সেইল সেভাবে সেখান থেকে তারা গজে উঠবে যেমনিভাবে যেমনি ভাবে বন্যায় ভেসে আসা ইয়া থেকে বহন করে আসা জিনিস থেকে কখনো কখনো দেখা যায় গাছ উঠছে সেমনি সেই জাহান সেই নদী থেকে এদের গাছ মতো মানুষগুলি বেড়ে উঠতে থাকবে এভাবে সুপারিশ করবে সুপারিশ করবে সুপারিশ করবে সুপারিশ করবে ইমানদারগণ সুপারিশ করবে এই সবই কিন্তু বিভিন্ন পর্যায়ের বড় বড় ইমানদার যেমন নবীরা এরছে ছোট পর্যায়ের সোহেদা এরপর সিদ্দিক সুহাদা তারপর সারাহীন এরা সবাই কিন্তু সুপারিশ করবে বিভিন্ন বেলায় হাদিস আবহাওয়া দিনে বর্ণিত তিনি বলেন সুলা সাল্লাম বলেছেন প্রত্যেক নবীর এমন কিছু দোয়া ছিল যেগুলো কবুল করা হতো যা যেগুলি তিনি দোয়া করতেন আর আমি চাই আমার আমি আমার দোয়াটাকে আমি যেন রেখে দেই গচ্ছিত সম্পদ হিসেবে রেখে দেই যে সুপারিশ হিসেবে যেটা আখেরাতে আমার উন্নতের জন্য আমি করবো অন্য এক হাদি সেরস্ল্লা সাল্লাম বলেছেন লিকুলেনবী ইন দাওয়াতুন প্রত্যেক নবীর কিছু দাওয়াত রয়েছে বা উরিদ ইনশা আল্লাহ আমি চাই আল্লাহর ইচ্ছায় যে আমি আমার দাওয়াতটাকে আমি আমার দোয়াটাকে গোপন করে রাখবো কেয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য তবে উম্মতের সুপারিশ কারা পাবে এটা হল রসুল্লাহাম বলে দিয়েছেন লিকুল নবীন দাওয়াত মুস্তাযারা কুল নবীন দাওয়াতু প্রত্যেক নবীর কিছু দোয়া রয়েছে দোয়াগুলো কবুল করার মতো প্রত্যেক নবী তার সাইয়ান আমার উম্মতের মধ্যে যারা যারা কোন রকমের শরিক করে নাই আল্লাহর সাথে শিরিক করে নাই তারা প্রত্যেকে সেটা পাবে তাহলে বোঝা গেল যে এও মতের মধ্যে যারাই আল্লাহর সাথে শরীর করেনি প্রত্যেকেই এই এই সুপারিশের এই সুপারিশের হকদার হবে রসল্লাহ আসলামের এবং এখানে শুধু সুপারিশ রসল্লা সাল্লা সুপারিশটা নয় রসোল্লা সাথে আরও ইমানদাররাও তাদেরকে তারাও সুপারিশ করবেন এবং ইমানদারদের মধ্যে যারা সিদ্দিক সোহাদা সো আলহীন এরাও সুপারিশ করবেন প্রত্যেকের সুপারিশে একটাই উদ্দেশ্য হচ্ছে যাহার নামে তাদের ভাই তাদের বন্ধু তাদের আত্মীয় যারা জাহান নামে চলে গেছে এরা এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা যাতে করে জাহার নামে তারা একসাথে থাকতে পারে জাহ্নাতে জাহার নামের থেকে বের করে নিয়ে আসতে পারবে এই জন্য তারা একটি শর্ত কিন্তু দিয়ে দিয়েসের রসুল্লাহ আলমা হচ্ছে যে তাদের মধ্যে কেউ কোনো সিডিক থাকতে পারবে না কোনো সিরিক থাকলে সেটা আর কখনো গ্রহণযোগ্য হবে না তাদের জন্য কোনো সুপারিশও হবে না এবং তাদের কথা তাদের জন্য সুপারিশে এলহামও হবে না দুনিয়ার বুকে মানুষ অপরাধ করবে অপরাধ আছে অপরাধের ক্ষমা প্রার্থনা করবে কিন্তু যদি অপরাধের অপরাধের মার্তা বেশি হয়ে যায় শিরিক হয়ে যায় কুফুরি হয়ে যায় তখন কিন্তু তাদের জন্য আর কোনো সুপারিশ কেউ করবে না এই জন্য আল্লাহ তালা কোরআনকানি বলে দিয়েছেন ফেমায় ফাহ শাফাহুসা ফাহীন কোন সুপারিশ খের সুপারিশ তাদের কোনো উপকারে লাগবে না কোনো কাজে লাগবে না এই জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে না যায় বিশেষ করে সিঁড়ি কুফুরি এবং নিফাঁকি বড় নিফাঁক যদি কারো থাকে তাহলে সে কখনো জানাতে প্রবেশ করতে পারবে না শুধু জানাতে প্রবেশ করতে পারবে না তাই নয় বরং তার জন্য কেউ সুপারিশও করবে না এজন্য সুপারিশ পারতে হলে অবশ্যই এই তিনটি জিনিস থেকে মুক্ত থাকতে হবে আল্লাহ পক্ষ থেকে তখন ইমানদারদেরকে এলহাম করা হবে তারা সুপারিশ করবে রসল্লাহ সাল্লা তিনি ওই যেমনি ভাবে কবিরা গুনাকারীদের জন্য সুপারিশ করবেন তিনি এমন লোকদের জন্য সুপারিশ করবেন ইমানদারদের জন্য জান্নতে যাওয়ার জন্য তিনি সুপারিশ করবেন বলে হাদিসে পাওয়া যায় রসুল্লাহ হাদিসে এসেছে তিনি বলেছেন ভাই কাল ইয়া মোহাম্মদ তখন বলা হবে হে মোহাম্মদ আদ খিল উম্মতিকা আপনার উম্মতের মধ্যে ওই লোকগুলিকে জান্নাতে প্রবেশ করান মাল্লা হাসা বা কিন্তু এই দরজাগুলো একান্ত তাদের জন্য থাকবে যারা যার কোন হিসাব নেই তারা ডান জাননাতে দরজাগুলো মধ্যে শুধু ডান দিকে দরজা দিয়ে সবাই সেখানে প্রবেশ করবে তারাই প্রবেশ করবে যারা তাদের কোন হিসাব নেই অন্য দর্জাগুলোতে অন্য সবাই প্রবেশ করবে অন্য সবাই প্রবেশ করছে তারা বোঝা গেল জাননাতে যাওয়ার জন্য একটা সুপারিশ রসুল্লাহাম লাগবে এবং সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মোতাবেক তারা সেখানে জাননাতে প্রবেশ করবে অন্য হাদিসে বলেছেন আনা আউআলছে ইয়েস প্রভাব ফিল জান আমি প্রথম ব্যক্তি জান্নাতের জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ হব সমস্ত নবীদের নিয়ে জান্নাতে করি অন্য হাদিসে বলেছেন তাবানা কিয়ামতের দিন আমি হব সবচেয়ে বেশি অনুসারী নিয়ে জানাতে প্রবেশকারী ওনা আউ গুমান বাবল জান্না আর আমি প্রথম ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের দরজা প্রথম করাঘাত করবে রসুল্লা সালিস আপনি কে ফয়াকুল ও মহাম্মদ আমি বলবো আমি হচ্ছে মুহাম্মদ, ফয়াকুল তখন সে বলবে বেকা উম আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেয়া হয়েছে আফতাহ আহাদ কাবলাকা আপনার পূর্বে কারো জন্য আমি এই দরজা আর খুলব না আমাকে যতটুকু মানুষ যত বেশি মানুষ সত্যান করেছে আমার আগে কোন মানুষকে এত বেশি মানুষ সত্যান করেনি ওয়াই নবীন কমিনের মধ্যে এমন এমন কিছু নবী আছে এমন কোন নবীও পাওয়া যায় যাদেরকে তার উন্মতার মধ্যে শুধু একজন শুধুমাত্র তাকে সত্য বলে বিশ্বাস করেছে এরকম নবীও পাওয়া যাবে এর অর্থ হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ আল সাল্লাম জাননাতে প্রবেশের জন্য সুপারিশ করবেন এবং তার সুপারিশে জান্নাতে এত বেশি মানুষ যাবে যে অন্য কোন নবী সেই তুলনায় অনেক কারও অনুসারী এত বেশি হবে না সাল্লাহাম জান্ যারা যাবে তাদের জন্য তাদের মর্যাদা বৃদ্ধির জন্য মর্যাদা বৃদ্ধির জন্য তাদের জন্য আবার সুপারিশ করবেন এক হাদিসে স্পষ্ট ভাবে এসেছে বলেছেন আল্লাহ মজা আল কিয়মতে আল্লাহ উবায়দায়দি ওবায়দ আবি আমির কে তুমি জাননাতে বহু মানুষের উপরে তুমি স্থান দিও আল্লাহ কেয়ামুদিন তাকে সবচেয়ে সম্মানিত স্থানে প্রতিষ্ঠা করা এদের বুঝা যাচ্ছে জান্নাতে কারো মর্যাদা বৃদ্ধির জন্য তিনি দোয়া করেছেন শুধু যে বিনয় হিসাবে যাবে সেটা বরং তাদের কারো দোয়া করেছেন এমন যে আল্লাহ মেহেদিন এরকম দয়া করেছেন অর্থ আল্লাহ রসোল্লাহ আসলামের তিনি হাঁসের মাঝে যে সমস্ত সুপারিশ করবেন সেই সুপারিশগুলোর মধ্যে এটাও আছে যে তাদের কারো কারো মর্যাদা বৃদ্ধি হবে হাঁস কেয়া জান্নাতে জাননাতে তাদের মর্যাদা বৃদ্ধি হবে এবং সেই মর্যাদা তার সুপারিশ কারণে সেটা বাড়বে সুতরাং রাসুল্লাহ আসাম বিভিন্ন ধরনের সুপারিশ করব কিন্তু সুপারিশের মূল শর্ত যেন সবাই আমরা ঠিক রাখি তা হচ্ছে যে আমরা যেন আল্লাহর কোন সিরিক না করি কুফরি না করি নেফাকি না করি গুণা যেন না করি এটা মূল কথা কিন্তু গুণা করলো রসুল আসামের সুপারিশাল্লাহ পাবো কিন্তু যদি কোন বড় গুণা করি কবিরা শিরিক করি নিফাক করি অথবা কুফুরি করি তাহলে কিন্তু আর রসুলের সুপারিশ পাওয়া যাবে না কোনো ইমানদারের সুপারিশও পাওয়া যাবে না এই সুপারিশের মূল ধারণার কারণে আমরা অনেকেই ভুল পথে বসে আছি আবাদত করি না আল্লাহরের থেকে দূরে সরে থাকি আমাদের প্রত্যেককে আল্লাহ রেবাবার দিকে ফিরে আসা আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিযান করুন ও আখরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকম্বর ববরাতো